আমরা ধারাবাহিক সিএম ও রাদানের আলোচনায় আজকে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি আমি সঞ্চালক হিসাবে দায়িত্ব পালন করছি ডক্টর মসলিউদ্দিন এবং আমার ডানবাসে রয়েছেন শেখ শাহ আলিউল্লাহ আমাদের বিধবদ্ধ এবং আমার পাশে শেখ আমদানী আসালাম সম্মানিত সারা বিশ্বের দর্শক শ্রোতা আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি সিয়াম নিয়ে আজকে आलोचना करतेमाल सियाद की बसिओम भेगे जाए तो सूतरा प्रथम आलोचना शुरू करोध करब भाई शेख शहीदुल्ला खान मदानी के আলহামদুলিল্লাহ কে আল্লাহ করতে হলে দুটি বিষয় রাখতে হয় প্রথম বিষয় হল কি কি বিষয়ের ঘাটতির কারণে সেই আবাদত পরিপূর্ণ হয় না দ্বিতীয় বিষয় হল কি কি কর্মে লিপ্ত হয়ে গেলে সেই আবাদতটি আবার বাতিল হয়ে যায় পূর্ববর্তী বিষয়ে লক্ষ্য রাখতে হয় সেগুলি সম্পর্কে আমরা এ বৈঠকে আমরা যেটা শুনবো বা শিখব তাহলে যে কর্মে লিপ্ত হলে রোজা বাতিল হয়ে যায় সেগুলির মধ্যে যেটি আমরা অনেকেই জানি তাহলে সর্বপ্রথম হলো ইচ্ছাকৃত ভাবে কিছু খাওয়া বা পান করা এই বিষয়টি একটু গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই জন্য বলবো কারণ সবাই আমরা বুঝি যে ইচ্ছাকৃত কিছু খেলে বা পান করলে রোজা ভেঙে যায় আবার যদি ভুলবশত কিছু পানাহার করে ফেলে তাহলে তার রোজা ভাঙবে না বরং ক্ষেত্রে এক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহ বলেন কোন ব্যক্তি যদি ভুলবশত কিছু রোজা অবস্থায় খেয়ে ফেলে বা পান করে ফেলে তাহলে সেজন্য যখনই স্মরণ হবে তখনই বাদ দেবে এবং রোজাটাকে পূর্ণ করে নেবে কারণ এটা আল্লাহ রাবুর আলমিন তাকে খাওয়ালেন এবং পান করালেন আরেকটা যদি কাউকে বাধ্য করে কোনো কিছু খাওয়ানো হয় সেটা ইচ্ছাকৃত নয় তাকে চাপের মুখে তাকে জোর করে কিছু খাওয়াতে হচ্ছে গেলে বলা বলা হয় হয়। বা আমরা প্রথম বিষয়টি বলছিলাম যে কেউ ইচ্ছায় স্বেচ্ছায় জানে যে এটা খেলে রোজা ভঙ্গ হয়ে যাবে এটা জানে সে এক দ্বিতীয় তার স্মরণ রয়েছে যে আমি এখন রোজা আছি এরপরও সে ইচ্ছাকৃত এখন খাচ্ছে তাহলে এই অবস্থায় কিছু খাওয়া এবং পান করলে তার রোজা বাতিল হয়ে যাবে একেবারেই বাতিল যোগ করার আছে জি এখানে যোগ করার হলো যে দ্বিতীয় যেটা কারণ সেটা হলো যৌন সম্ভব সেটাও ইচ্ছা কৃতই হবে অনিচ্ছা সত্ত্বে যদি হয় তাহলে সেখানে রোজা ভাঙবে না অনেকে মনে করে যে স্বপ্ন দোষ হলে রোজা ভেঙে যায় অনেকে খানা খাওয়া শুরু করে দেয় তো এটা আসলে ঠিক নয় এটা তো অনিচ্ছা সত্ত্বে হয়েছে আর আগের হাতে চেয়ে আমরা তো আগেই জেনে এসেছি রুফিয়াল কালামু ঘুম থেকে জাগ্রত না হবে ততক্ষণ ভাই বলতেন বিষয় থেকে বিরোধ থাকার নামই হচ্ছে মূলত শরীয়তের দৃষ্টিতে রোজা খাবার পানীয় এবং স্ত্রী সম্ভব এক্ষেত্রে এই তিনটি জিনিস যদি কেউ দিনের বেলা ইচ্ছাকৃত করে রোজার ব্যাপারে এটা আমাদের একটা সুযোগ দেওয়া যে ভুলবশত যদি কেউ খেয়ে ফেলে তাহলে এক্ষেত্রে তার রোজা ভাঙবে না কারণ রোজা এটাকে বলা হয় হালাতে মুনসিয়া। যে রোজা এরকম একটা অবস্থা যে মানুষ এর ভিতরে ভুলে যায় যে আমি যে রোজা আছি এই কথাটা মানুষ ভুলে যায় তো এক্ষেত্রে খাবার পানাহার স্ত্রি সম্ভব যদি কেউ ভুলক্রমে ভুলে যদি এর তিনি বলেছেন যে सात दिन का रोजा रखा अथवा हादी प्रमाणित होता है সেই অপরাধটা ছিল স্বামী স্ত্রীর সঙ্গম হওয়া এই কারণে বলা হয় যে কাফারা আর যদি এইটা অপরাধ ছাড়া অন্য যেগুলি ত্রুটি রয়েছে রোজা ভঙ্গের সেগুলির মাধ্যমে যদি ভঙ্গ হয়ে যায় তাহলে সেখানে অনেকেই গেছেন যে না সেটা কাফারা ওই ধরনের সাতটা রোজা দিতে হবে এস। मिलन स्वामी स्त्री उभये उभये का दी और जो स्वामी जोरपूर्वक कर स्त्री का लागेना स्वामी का दीहु এখানে নিয়েও হল যারা ইচ্ছা করে রোজা ভাঙেন খান বা পান করেন ওই খাওয়ার আদব রক্ষা রোজা রেখে দিতে হবে দিনে তাহলে জেমা করে ফেলেছে তাহলে এখন খাই নেই স্ত্রী জন্মিলন হয়ে গেছে সারাদিন খাই পোকাহারা বলেছেন আদবের খেলাফ সে একটা করে ফেলেছে তার সাথে আরো দশটা ভুল করতে হবে এটা না একটি অপরাধের দ্বারা অন্য আরেকটি অপরাধের বা যে সকল মা বোনরা প্রাপ্তবয়স্ক তাদের অসুস্থতার দিনগুলো নামাজকে মাফ করে দিয়েছেন তাদের উপর থেকে এই নামাজ কিন্তু রোজার রমজান মাসে রোজার সময় যদি তাদের এই অসুস্থতা শুরু হয় রোজা রাখবে না কিন্তু দিনের বেলায় প্রকাশ্যে খাবে না রোজারামের জন্য রোজাদারদের সাথে ইফতারে উঠবে জিকির করবে কিন্তু রমজান ছাড়া অন্য সময় কাজে কিন্তু রমজানের আদবের প্রতি সবচেয়ে বেশি এসে বললেন আমি ধ্বংস হয়ে গেছি রমাজানের দিনে আমি কি করবো তা ব্যান দুই মাস এক টানা রোজা রাখতে পারবে রাখো না সে শক্তি আমার নাই যে তাহলে কি তুমি ষাট মিশানা দিতে পারবে যে সে শক্তিও আমার নাই এই তোমাদের মালের কিছু বাইতুল মালের সাদগা টাটকা এসে গেল আল্লাহ নবী বললেন এইগুলা নিয়ে যে তুমি দরিদ্র হইতে হবে আল্লাহ নবী আল্লাহ আহমাতুল্লিন তিনি বললেন তোমার চেয়ে ফকির যখন নাই এটা তোমার জন্য হাল তুমি তোমার পরিবার দিয়েই খেয়ে मुस्ता भाई कथारोजा भंगा रोजा भंगे कारण गु संत हो प्रधान हलो खावा इच्छाकृत भाव खावाई नम्बर इच्छाकृत भाव पाना तीन नम्बर इच्छाकृत भाव स्त्री सहबास चतुर्थ हलो व्यक्ति পাগল হয়ে যাওয়া জ্ঞান হারিয়ে ফেলা কারণ যে অনুভূতি হারিয়ে ফেলে ভঙ্গ হয়ে যাওয়া অথবা কোন কারণে তার সেন্সটা হারিয়ে ফেলা মহিলাদের ঋতুবতী হয়ে যাওয়া হয়ে যাওয়া মানে স্ত্রী মানে সন্তান প্রসব হওয়া শুরু হওয়া এটা হলো আরেকটা কারণ সপ্তম कथार आलोचनारोजा भंग हवा दू भाई सामने तुम्हारे रोजा भंगा रोजा भंगे इच्छाकृत पाना तीन नम्बर इच्छाकृत भाव स्त्री सहबास चतुर्थ हलो व्यक्ति पागल हो जावा ज्ञान हारिए फेला कारण अनुभूति हारिए फेले रोजा थोजा भंगल कारण हारित नेफास मान स्त्री मान सतान प्रसव हवा शुरू होता हल्ट कप्तम अष्टम हलो महिल मासिक अस्थता शुरू हो जावा এই সুস্পষ্ট এই সমস্ত কারণগুলোর দ্বারা ব্যক্তি রোজা হয় কিন্তু এরপরে এগুলা তো প্রকাশ্য স্পষ্ট রোজা হয় কিন্তু আর কিছু কারণ আছে যে কারণগুলো হয়তো রুজাকে ভঙ্গ করছে না কিন্তু রুজাকে। এই দুইটা বিষয় স্পষ্ট করে বলেছেন মিথ্যা কথা এবং মিথ্যা কাজ অন্যায় কাজ অসৎ কাজ অকল্যাণমূলক কাজ রোজাকে যদিও স্পষ্টত ভঙ্গ করে না কিন্তু রোজাকে অন্তর সার চাহা এবং বলছিলেন যে আমাদের দেশে প্রচলিত একটা কথা আছে বলা হয় রুজা ধরেছে তো রোজা যদি কাউকে ধরে বুঝতে হবে রোজা কারণ রোজায় তো ধরে না রুজায় যদি ধরতো তাহলে লোকটা বিনয়ী হতো झगड़ा शुरू करते झगड़ा शुरू जेनेमजान शुरू हम शयान प्रत्येक नबीर जन् शत्रु शयतान रातु नबी शत्रु शयतान শৃঙ্খলা কিন্তু মানুষ শয়তানকে তো আর করা হয় না যে কারণে ওই সময়ে মানুষ শয়তানদের দৌড়াত্তা বেড়ে যায় শেষ করছেন অনেক অনেক বিজ্ঞ মানুষের কথা হলো যে এগারো মাস পর্যন্ত শয়তান যখন একটি মানুষকে চালাতে থাকে বিনোদনকে বেছে নেয় আচ্ছা এক মিনিট এখানে রোজা ভঙ্গার আর একটা কারণ হিসেবে আমরা অ্যাড করতে পারি সেটা হলো যে ওই সেলাইন জাতীয় পুশ করা। যেটা যেমন না কোন একজন মানুষ হাঁপানির রোগীলার নিতে হয় ইনহেলার নিয়ে হোক এটা এখানে। এই রাজানোর জন্য আমরা বিভিন্ন পদ্ধতি বের করি আমরা কিংবা অত্যন্ত মজার জিনিস হনজদুর এই গিবতের ব্যাপারে যদি আপনি একটু সতর্ক করতেন কোরআন হাদিসের মাধ্যমে কয়েকটা মিনিট রমাজানে জীবতের আসন্ন না বসানো এটা তেমন একটা আল্লাহ করেন বলা সাবধান তোমাদের মাঝে যেন যেন তোমাদের মাঝে পরিলক্ষিত না হয় তোমরা যেন গিবদ না করে কেউ কারো করবানা পরস্পরের করবা না কারণ মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে দেখলেন এক মানুষ যাদের হাতের নখ বিশাল বিশাল আর সেগুলি দিয়ে নিজেদের গোস্ত ছিঁড়াচ্ছে আর সেই জ্বালা ভুগছে জি আল্লাহ রাসুল সোল্ল যখন জিবরুল আসলামকে কে করলেন করেন যেটি সহিসোন প্রমাণিত হয়েছে জিজ্ঞাসা করলে বললেন যে এরা হলো আপনার কাউমের উম্মতের সেই ব্যক্তিরা যারা একে অপরের মানহানিকর কথা নিয়ে আলোচনা করা দুষ্টুটি তুলে ধরা এবং এটা আলোচনা করা এটা অনেক সময় যারা এটা করেন তাদের মুখে এটা ভালো লাগে যে একজনের চর্চা করলো ফল পাইন্টিং করলো গিবোধ করলো কিন্তু এর কত ভয়াবহ বিশেষ করে এটা রোজার জন্য যে কত মারাত্মক ক্ষতিকর মালামিয়া শিক্ষার ব্যাখ্যায় বলা হয়েছে যে গিবত না করে যে গিবত করলে পরে রোজার ঢাল রোজার ঢাল ভেঙ্গে যায় রোজার ঢাল যদি ভেঙ্গে যায় তাহলে রোজার কি জাহান নামের কিন্তু না জেনারা উচিত গিবত মানেই হলো দিকর আখা কাবি মায়া করা কোন ব্যক্তির পিছনে সে যা করেছে সত্য ঘটনাই সত্য ঘটনাই ব্যক্তির পিছনে সমালোচনা করা এটা না গিবত ব্যক্তি যা অপ্রচন্দ করে তা তার পিছনে আলোচনা করার নামই হল কিব যা সত্য করেছে আর যদি ব্যক্তি করেই নাই তার জীবনে নাই এমন কোন ঘটনা ব্যক্তির অনুবুষ্ট যে আলোচনা করে তার নাম ধন্যবাদ আপনি দুই ভাগে ভাগ করে আমাদেরকে উপস্থাপন করার চেষ্টা করেছিলেন যে ডাইরেক্ট যে কুলাকুলের রমজা ভেঙে যায় এবং আবার করতে হয় নানান কাপ ফারাক দিতে হয় কাজা করতে হয় নানান কিছু রয়েছে যেগুলো এই বিষয়গুলি আসলে কতগুলি হাদিসেও স্পষ্ট ভাবে উল্লেখ হয়েছে যে হাদিসটি আমরা অনেকবারই আলোচনা করেছি আল্লাহ রসুল সাল আলহিসাল্লাম বলেন মান্লাম فلي الله الله فليس لله حاجه في ان يدعوا طعامه وشرابه تو এখানে এই হাদিসের মধ্যে দুটি উল্লেখ করা হচ্ছে এক হলো قول الزور মিথ্যা কথা মিথ্যা কথার সাথে যত রকমের মিথ্যা কথা সাক্ষী দেওয়া সবকিছুর মধ্যে অন্তর্ভুক্ত والعمل به মিথ্যা কাজ কর্ম যত মিথ্যা বপ্রতারণামূলক যত রকমের কাজকর্ম হয়েছে সেগুলি যদি কেউ করে থাকে সেগুলি ওয়াল জাহলা বলতে আমরা এটাই বুঝবো যেগুলি জাহেলি কর্ম অর্থাৎ ইসলাম গর্হিত যতগুলি কর্ম রয়েছে সবগুলি যেগুলি ইসলামে নিষিদ্ধ কর্ম রোজা অবস্থায় কেউ যদি সেগুলিতে লিপ্ত হয় সবগুলি রোজাটার জন্য মানহানিকর রোজাটাকে ক্ষতি করবে দুর্বল করে ফেলবে ঠিক অন্যভাবে আবার আরেকা দিছে আল্লাহ রাসুল সালসাল্লাম বলছেন যে ব্যক্তি রোজা রাখে ফালাইয়ার ফুসে কোন অশ্লীলতায় লিপ্ত না হয় তারপরে বলছেন ওয়াল আয়স এবং কোন যেন কি অশ্লীলতা বলতে আচ্ছা অশ্লীলতা বলার আগে আমার একটু ওই হাদিসটার উপর একটু কথা ছিল যে হাদিসটা শাহেখ মুসলিউদ্দিন সাহেব বলেছেন যে ওই রসালাম বলেন তুমি নিজেই পরিবারকে ওটা খাওয়াই দাও ওখান থেকে আমাদের কয়েকটা জিনিস শিক্ষণীয় আছে প্রথম শিক্ষণীয় হলো যে ভিতরে অন্যায় করেছেন কিন্তু এসে বলছেন আর তাকওয়ার কারণে বলার কারণে গোনাতোমাপ হলোই আবার দুনিয়াতে খাবারের ব্যবস্থা হয়ে গেল দুই নম্বর ওখান থেকে আর জিনিস পাওয়া গেল যে সমাজে যদি কোন লোক কাপড়া দেওয়ার ক্ষমতা না রাখে অথবা ফেতরা দেওয়ার ক্ষমতা না রাখে বা এই জাতীয় ক্ষেত্রে তার উপর প্রযোজ্যপতি তার ব্যবস্থা করবেন এক্ষেত্রে সমাজের জনগণ যারা আছেন দায়িত্বশীল তাদের সচেতন হওয়া উচিত বা রাষ্ট্রপতিদের সচেতন হওয়া উচিত যে আমাদের দেশের অভাবী মানুষদের বিভিন্ন ধরনের ট্যাক্স মহকুব করা হোক বা যারা লেখাপড়া খরচ জুটাতে পারে না সেটা বোঝা যাচ্ছে আর এখানে মনকার অশ্লীলতা যেটা মনকার মারুফের খেলাফ অপজিট যেটা হলো মনকার মা যেটা মানুষ স্বাভাবিকভাবে যেটা গ্রহণ করে মা ওরিফা ফিলমুলা সমাজে যেটা প্রচলিত আছে মানুষ যেটাকে ভালো বলে মনে করে সেটা হলো মারুফ আর মারুফের খেলাফ যেটা মনকার শেখ আমি তাত্ত্বিক প্রসঙ্গ অশ্লীল বলতে যেটা অশ্লীল বলেছে সেটা অশ্লীল যেটাকে শরীয়ত ভালো বলবে সেটা ভালো সারা পৃথিবী যদি সেটাকে বলে আর মনকার অশ্লীল সেটাই অশ্লীল শরীর যেটাকে অশ্লীল বলবে সেটাই অশ্লীল সারা পৃথিবী যদি সেটা ভালোভাবে গ্রহণ করেও থাকে সারা পৃথিবী যেনা ভালোভাবে গ্রহণ করলে ইসলাম ভালোভাবে না মত গ্রহণ ভালোভাবে ইসলাম গ্রহণ করবে না কি কারণে সিয়াম ক্ষতিগ্রস্ত হয় সেগুলো আমরা আলোচনা করলাম এবং শুনলাম ইনশাল আমরা সিয়ামকে পরিপূর্ণ ভাবে পালন করব সকল দিক দিক খেয়াল করে যাতে আমাদের সিয়াম নষ্ট না হয় বাতিল না হয় এবং শ্যামের সোয়াব নষ্ট না হয় এবং সেটা ত্রুটিপূর্ণ না হয় এবং আল্লাহকার জন্য সেটা কবুল হয় আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরক